আমরা সুনত অনুসরণ আরেকটি নমুনা উপস্থাপন করতে চাই ইতিহাসের পাতা থেকে সেই আরেকটি নমুনা হচ্ছে যে তিনি বলেন তিনি পাথর তখন তিনি তাকে নিষেধ করেছেন যে এমন করা যাবে না এবং রসুল আকরম সুল ইসলামের বাণী শুনিয়ে দিয়েছেন রসুল আকরম যে ইন্দ রসুল্লাহি যে রসুল আকরম সালাম আপনার এরকম ছোট পাথর কাউকে মারতে নিষেধ করেছেন এবং ফায়দা নেই কারণ এটা দিয়ে কখনো কোনো পশুকে শিকার করা যায় না পাখি শিকার করা যায় না ওলা কেউ আদুবান এবং সেটা কোনো শত্রুকে গায়েরও করতে পারে না তার কোন ক্ষতি সাধন করতে পারে না এতে কোন ফায়দা নেই এই কারণে রসুল তা করতে নিষেধ করেছেন হ্যাঁ ওই আব্দুল্লাহ সেই আত্মীয়কে তিনি এটা বলার পরও তিনি আবার দ্বিতীয়বার পাথর মেরেছেন আবদুল্লাহ তিনি বললেন বললেন। তিনি হচ্ছেন রাসুল নমুনা যে তিনি কি আসল দেখিয়েছেন আত্মীয় সাথে তিনি বললেন ওহাদ আল্লাহ বোখারের মধ্যে হাদিস নম্বর পাঁচ হাজার চারশত উনআশি মুসলিমের মধ্যে এক হাজার নশত চুয়ান্নলে এই হাদিসের মধ্যে আব্দুল্লাফাল একজন আদর্শ মানার ক্ষেত্রে এবং তিনি একটা বিশেষ নমুনা দেখিয়ে সবাই উৎসাহিত শেষের দিকে যাচ্ছি এই নমুনা আপনার হম প্রচার করার ক্ষেত্রে আরেকটি পরবর্তীতে সাহাবাদের পরের যুগের আরেকটি নমুনা উপস্থাপন করলে আমরা শেষ করে ফেলবো ইনশাল कल्याण सब समय धावित हाँ ये एरक सुन्नत अवश्य उत्साही हबैन सुनते पालन क्षेत्र उज्जवल दृष्टान सृष्टि कर এতে কোন যে কোন বিষয় নাই এটাই হচ্ছে উপস্থাপন করা এই ক্ষেত্রে শাহবাদের নমুনা এটাই শেষ করব আল্লাহ আমাদেরকে তাদের সেই আদর্শের অনুসরণ করার তৌফিক দান করুন